জাবির ইবন আবদুল্লাহ রাদিল্লাহাল্লাহ্ন বর্ণনা করেন যে প্রথম দিকে খেজুরের কয়েকটি কাণ্ডের উপর মসজিদে নববীর ছাদ করা হয়েছিল নাবী সাল্লাহ আলাইস্লাম যখনই ক্ষুদবা দানের ইচ্ছা করতেন তখন একটি কাণ্ডে হেলান দিয়ে দাঁড়াতেন অতপর তার জন্য মেম্বার তৈরি করে দেওয়া হলে তিনি সেই মেম্বারে উঠে দাঁড়াতেন ওই সময় আমরা কাণ্ডটি হতে দশ মাসের গর্ভবতী উষ্টির স্বরের মতো কান্নার আওয়াজ শুনলাম শেষে নাবী সাল্লাহু আলাইস্লাম তার কাছে এসে তাকে হাত বুলিয়ে সোহাগ করলেন অতপর কাণ্ডটি শান্ত হলো।